রহমান সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এর আগের একটি পর্বে আমি ইসলামের পরিবার পরিবার ব্যবস্থা স্বামী স্ত্রীর সম্পর্কের আলোচনা করেছিলাম আমি এই স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে আরো একটু বিস্তারিত আলোচনা করতে চাই এবং আলোচনা শুরুতেই আমি আল্লাহ তালা এখানে বলছেন যে আল্লাহর একটা অপর নিশানা যে তিনি তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রী তৈরি করেছেন যাতে করে তোমরা স্ত্রীদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের ভিতরে প্রেম ভালোবাসা এবং করুণা তৈরি করেছেন আপনারা যারা আমার এই আলোচনা শুনছেন যারা বিবাহিত তাদের জন্য আশা করি এখানে কিছু চিন্তা খোরাক পাওয়া যাবে আর যারা এখনো বিয়ে করেননি আশা করি তারাও এখান থেকে কিছু চিন্তার খোরাক পাবেন আমাদের জীবনে সফল হওয়ার জন্য মুসলমান হিসেবে সফল হওয়ার জন্য। স্বামী স্ত্রীর জীবন পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নাজাতের জন্য এই জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছেলে মেয়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পারিবারিক জীবন এবং স্বামী স্ত্রীর জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল আধুনিক সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যেরকম চিড় ধরেছে কলহ দেখা যায় অতিরিক্ত তালাক প্রবণতা দেখা যায় বিবাহ বিচ্ছেদ দেখা যায় একটা সুস্থ সমাজে কিন্তু এটা কাম্য নয় আপনারা যদি রসুল্লাহ সাল্লাসাল্লামের সময়কার সেই সমাজ দেখেন তখন দেখতে পারবেন যে তাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে কত সম্পর্ক ছিল যদি শয়তান স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিতে পারে তাহলে শয়তান খুব গর্ববোধ করে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেওয়া মানে আসলে দুইজনের সম্পর্কই ভেঙে দেওয়া নয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেওয়া মানে একজন স্বামীর জীবন ভেঙ্গে দেওয়া একজন স্ত্রীর ভেঙ্গে দেওয়া একজন স্বামী মন ভেঙ্গে দেওয়া একজন স্ত্রীর মন ভেঙ্গে দেওয়া সাথে সাথে তাদের যদি কোনো থাকে তাদের জীবনকে বিপন্ন করা সমান্ত ভাই বোনেরা আল্লাপাল যেখানে বলেছেন যে একটা স্বামী স্ত্রীর জীবন একটা আল্লাহর অন্যতম নিশানা তার কারণ হলো একটা সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্কের পরিবার হলো একটা মিরাকল এই পরিবারের দ্বারা অনেক কিছু সম্ভব হয় আমি আগের আলোচনায় বলেছিলাম যে দেখেন অনেক দূরের একটা ছেলে অনেক দূরের একটা মেয়ে তারা সম্পর্ক তৈরি করে কিন্তু প্রথম দেখাতে তাদের ভিতরে যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক কিন্তু অন্য কোথাও তৈরি হওয়া সম্ভব না এবং এই প্রেম স্থায়ী এবং এই প্রেম হলো এত সুন্দর যাকে আস্থা করা যায় সমান্ত ভাই বোনেরা আমাদের এখানে আলোচনা বিশ্বাস থাকতে হবে যে স্ত্রী আমাকে ভালোবাসে স্ত্রীর বিশ্বাস থাকতে হবে যে আমার টাইমে আমাকে ভালোবাসে এবং আমাদের বিশ্বাস থাকতে হবে যে দুইজন বন্ধুর মতো এক অন্যের পরিপূরক যদি আমাদের ভিতরে এই বিশ্বাস থাকে যদি আমাদের ভিতরে এই আস্থা থাকে তাহলে আমাদের জীবনে আরো অনেক কিছু করা সহজ এবং সুন্দর হয়ে যায় এই বিশ্বাস কিন্তু প্রথম থেকে আসতে হবে তার কারণ আপনাদের জীবনে যদি এই বিশ্বাসের ঘাটতি হয় যদি একবার এই বিশ্বাস ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে সেই বিশ্বাস কিন্তু আবার ফিরে আসা কঠিন স্বামী স্ত্রী আমরা দুজনেই মানুষ মানবী বা মানব মানবী আমাদের ভিতরে আমরা কিন্তু কেউই পারফেক্ট না শতকরা একশো ভাগ শুদ্ধ আমরা কেউই নই প্রত্যেকের ভিতরে এই দোষ ত্রুটি আছে প্রত্যেকের ভিতরে সীমাবদ্ধতা আছে আমরা যদি এই সত্যতা বুঝি এই বাস্তবতা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা সকলেই এই কাজটা করবো যে স্বামী হিসাবে আমার স্ত্রীর কাছে আমি একশো ভাগ কামনা করব না তার কারণ আমি জানি যে আমার স্ত্রী একজন মানবী যাকে আল্লাপাক সৃষ্টি করেছেন আল্লাহ নিজেই বলেছেন যে মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর আমার স্ত্রী তিনিও তো একজন মানুষ সুতরাং কোরআন মোতাবেক আল্লাহ তাকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার দুর্বলতা অবশ্যই আছে আমাকে এটা বুঝতে হবে পক্ষান্তরে স্ত্রীকেও বুঝতে হবে যে স্বামী একজন মানুষ মানুষ হিসেবে তিনিও একজন দুর্বল পুরুষ সুতরাং একজন স্বামীর কাছে সবকিছু আশা করা উচিত হবে না আপনি একজন স্বামী আপনার কিছু অবশ্যই আছে সাথে সাথে খারাপ গুণ অবশ্যই আছে সুতরাং আপনি যখন দেখবেন আপনার স্ত্রীর ভিতরে কিছু ভালো গুণ আছে তখন তার প্রশংসা করেন কিন্তু যখন তার ভিতরে কোনো খারাপ গুণ দেখেন তখন কিন্তু আপনাকে মনে করতে হবে সেও আপনার মতো একজন মানুষ আপনার ভিতরে যেমন খারাপ গুণ আছে তার ভিতরেও খারাপ গুণ থাকা খুবই স্বাভাবিক আপনি নিজেকে যেহেতু ফেরেস্তা কল্পনা করতে পারেন না সুতরাং আপনি আশা করতে পারেন না যে আপনার স্ত্রী হবেন একজন ফেরস্তা সমানিত ভাই বোনেরা স্বামী স্ত্রী সংসার করার জন্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার বাস্তব জীবনে আপনি এবং আমি আমরা দুইজন আলাদা সত্তা আপনি এবং আপনার স্ত্রী দুইজন আলাদা সত্তা একজন নর আর একজন নারী একজন নারী আর একজন পুরুষ দুইজনের মন মেজাজ আলাদা দুইজনের দৈহিক গঠন আলাদা কিন্তু যদি আমরা পারস্পরিক ভালোবাসা এবং সহমর্মিতা না দেখায় তাহলে এই দুই ভিন্ন মেরুর দুই ভিন্ন সত্তাকে একসাথে টিকিয়ে রাখা আসলে খুব কঠিন হবে সংসার করার ভিতরে অনেক কিছু নিয়ে আমাদের মতুন এবং আপনার হাজব্যান্ড সুন্দর করে বুঝতে দিন যে কালকে যেন হাজব্যান্ড আপনার কথা শোনেন রসল সালের জীবনে তিনি কিন্তু অনেকবার তার স্ত্রীদের কথা শুনেছেন এবং তার জীবনে স্ত্রীর অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন স্ত্রীদের সমস্যা থেকে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন তিনি তখন খাদিজা রেদিয়াল আনহার কাছে যান খাদিজা তার বিচার বুদ্ধি দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে মানে প্রশান্তি দান করেন এবং বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন সমস্ত ভাই বোনেরা এই যে কম্প্রোমাইজ করা আমাদের জীবনে কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে আপনি যদি প্রত্যেকটা বিষয়ে ইগো নিয়ে বাঁকা হয়ে বসে থাকেন আপনি যদি চান যে আপনার স্বামী সময় আপনার কথা শুনবে সেটা বাস্তবে সম্ভব নয় এবং এটা কোনোদিন ভালো ফল পুয়ে আনবে না ঠিক তো তদ্রুপ একজন স্বামী যদি মনে করেন তার স্ত্রী একজন দুর্বল প্রাণী এবং স্বামী হলেন লাট সাহেব স্ত্রী স্বামীর কথা সব সময় শুনতে হবে সেটাও কিন্তু ঠিক না কারণ আমরা আগে বলেছি আল্লাহ বলেছেন হুন্না লিবা ওয়ান তুম লিবাস্লা হুন্না তারা হলো তোমাদের পোশাক এবং তুমরা হলে তাদের পোশাক অর্থাৎ একজন আরাকজনের একজনের পরিপূরক তার মানে হচ্ছে একজন স্বামী স্ত্রী একজন আরেকজনকে এরকম বোঝেন তাহলে কিন্তু এই সংসারে শান্তি আসা খুবই সম্ভব সময়ত ভাই বোনেরা যদি আমাদের ভিতরে কখনো কোনো গোলমাল বেঁধে যায় যদি কখনো আমাদের মতের ভিন্নতা আসে তখন আমরা কি করবো কাউকে না কাউকে তো এই বরফটা ভাঙতে হবে আমার মনে হয় না যে স্বামী যদি তার স্ত্রীর কাছে ভুল স্বীকার করেন স্বামী যদি নিজের মতকে স্যাক্রিফাইস করেন স্ত্রীর কাছে স্বামী স্ত্রীর কাছে ছোট হয়ে যাবেন কিংবা স্ত্রী যদি তার স্বামীর কাছে কোনো বিষয়ে ভুল স্বীকার করেন বা তার মতের স্যাক্রিফাইস করেন স্ত্রীর কোনো মর্যাদা এখানে ক্ষুণ্ণ হবে কারণ স্বামী স্ত্রী আসলে তো আপনারা একে অপরের বন্ধু সময় তো ভাই বোনেরা স্বামী স্ত্রী একসাথে টিকে থাকার জন্যে আমি বলেছিলাম বিশ্বাস দরকার আস্থা দরকার আরো দরকার একজনের প্রতি আরেকজন সহানুভূতি সহানুভূতি মানে হলো যখন আপনার স্বামী কোনো সমস্যায় পড়েন আপনি দরদ দিয়ে তাকে বোঝার চেষ্টা করবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন স্ত্রী যদি কখনো কোনো সমস্যায় পড়েন তখন তাকে আপনি দরদ দিয়ে সহযোগিতা করবেন আপনি তাকে বোঝার চেষ্টা করবেন স্ত্রী যদি কখনো ভুল করেন তাকে শাস্তি দিবেন না তার কারণ হলো আপনিও তো ভুল করেন আপনার ভুলের কারণে আপনার স্ত্রী যদি আপনাকে শাস্তি দেন এবং স্ত্রীর স্ত্রীকে শাস্তি দেন তাহলে সাংসারিক জীবন আর করা যাবে না সময়ত ভাইয়েরা এবং বোনেরা স্বামী স্ত্রী জীবনযাপন করতে গেলে আরো কিছু বিষয় দরকার আছে সেটা হলো তাদেরকে বোঝা বুঝে নেওয়া কে কোন জিনিসটা চান একজন বুদ্ধিমান স্বামীর উচিত হবে তার স্ত্রী কোন কথাগুলো পছন্দ করে তার উচিত হবে জেনে নেওয়া তার স্ত্রী কোন কথাগুলো পছন্দ করে না তার উচিত হবে তার স্ত্রী কোন রংটা পছন্দ করে তার উচিত তার স্ত্রী কোন রঙটা পছন্দ করেন না সাধারণত যে সমস্ত স্বামী নিজের মতকে স্ত্রীর মতের উপরে চাপিয়ে দিতে চান অথবা কোন স্ত্রী তার মতকে স্বামীর মতের উপরে চাপিয়ে দিতে চান সেই সংসারে কিন্তু তিনি জানেন যে স্ত্রীকে যদি আমি উত্তর দিই তাহলে এই সংসার করা সম্ভব হবে না একদিন এই স্বামী বাজার থেকে কিছু কিনে আনলেন কিনে আনার পর স্ত্রী একটা কঠিন মন্তব্য করলেন একজন শিক্ষিত মানুষের পক্ষে এরকম একটা মন্তব্য শোনা ছিল খুবই কষ্টের ব্যাপার স্ত্রী বললেন তুমি যে কিনেছো। তোমার খুবই অভাব আছে। তখন স্বামী বললেন। আমি তোমার সাথে তখন স্ত্রী বললেন আমি অবাক হয়ে গেলাম সারা জীবন তো তুমি কোনো ব্যাপারে আমার সাথে একমত হও নাই প্রত্যেকটা বিষয়ে তুমি আমার বিরোধিতা করো আমি যা বলি তুমি তার উল্টো বলো আজকে কেন তুমি আমার সাথে একমত হলে আমি বললাম তোমার রুচি ভালো না তোমার রুচি খারাপ আর তুমি বললে আমি তোমার সাথে একমত তখন স্বামী বললেন তুমি ঠিক কারণ আমার রুচি খারাপ বলে তোমাকে বিয়ে করেছি जहां नाम बेचे थको तुम जी ना पाओ तब एक उत्तम कथा द्वारा हम सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हाथी संख्या छ हजार तेईस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 ব্যাক আমরা আলোচনা করছিলাম যে স্বামী স্ত্রী সুন্দর ভাবে সংসার করার জন্য কি কি দরকার আমরা বলছিলাম যে একজন আর বুঝা দরকার বলছিলাম যে স্বামী কি পছন্দ করে কোন কাপড়টা পছন্দ করে কোন রংটা পছন্দ করে কোন খাবারটা পছন্দ করে এটা কিন্তু আমাদের জানা দরকার সাধারণত যে সমস্ত স্বামী নিজের মতকে স্ত্রীর মতের উপরে চাপিয়ে দিতে চান অথবা কোন স্ত্রী তার মতকে স্বামীর মতের উপরে চাপিয়ে দিতে চান সেই সংসারে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় এক স্ত্রী ছিলেন তিনি সব সময় স্বামীকে তুচ্ছ মনে করতেন স্বামী বেচারা ছিলেন খুবই ভদ্র জেন্টেলম্যান স্বামী স্ত্রীর অত্যাচারে কোন উত্তর দেন না কারণ তিনি শিক্ষিত মানুষ তিনি জানেন এই মানুষের পক্ষে এরকম একটা মন্তব্য শোনা ছিল খুবই কষ্টের ব্যাপার স্ত্রী বললেন তুমি যে জিনিসটা কিনেছো তোমার রুচির আসলে খুবই অভাব আছে তখন স্বামী মুচকে হেসে বললেন আমি তোমার সাথে একমত তখন স্ত্রী বললেন আমি অবাক হয়ে গেলাম সারা জীবন তো তুমি কোনো ব্যাপারে আমার সাথে নাই। বিষয়ে তুমি আমার বিরোধিতা করো আমি যা বলি তুমি তার উল্টো বলো কি কেন সাথে হলে। আমি বললাম তোমার রুচি রুচি না খারাপ, আর তুমি বললে আমি তোমার সাথে একমত তখন স্বামী বললেন তুমি ঠিক কারণ আমার রুচি খারাপ বলেই তোমাকে বিয়ে করেছি সমাজ ভাই বোনেরা স্বামী স্ত্রী সম্পর্কে যদি এরকম আক্রমণাত্মক হয় তাহলে সেই সংসার জাহান নামের সংসার এবং এই সংসার আল্লাহ কোনোদিন চান নাই এই সংসার রসুল্লাহ কোনোদিন চান নাই এই সংসার আপনিও চান না আপনার স্ত্রীও চান না কিন্তু এই অবস্থা কেন হলো এই অবস্থা হয়েছে শুধু আপনার এবং আমার ভুলের কারণে স্বামী এবং স্ত্রীর ভুলের কারণে তার কারণ স্বামী স্ত্রীর জীবন সুন্দরভাবে পরিচালিত করার জন্যে যে গুণগুলো দরকার সেই গুণগুলো আমরা অর্জন করতে পারি না। সেটা হলো একে অন্যকে বোঝা সেটা জানা এবং তার মতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা একটা হাতিস আছে একবার আয়সা রেদাল আনহা এবং তিনি খাচ্ছেন তখন আয়সাকে বললেন আয়সা তোমার গ্লাসটা দাও তুমি এই গ্লাসের কোথায় পানি খেয়েছো তখন আয়সারেদ আল আনো দেখিয়ে দিলেন যে আমি এখানে পানি খেয়েছি रसुल्लाह सल्लाह आलह्लम तक ग्लैसटा हाथ निलें हाथे नहीं जानने आयसार ठोट लेगे रसुल्लाह सल्लाह सल्लम ठोट लागिए पानी पान करलेंी जी देखे तार स्वामी एत बस भलोबाशेब्रद्धा करी अवश्यी श्रद्धा करब समझ तो भाई बनरा अनेक समय देखा जाए अपन स्वामी एक क्ष कर এবং আপনি সেখানে প্রবণ হলেন যদি কোনো বিষয়ে আপনার মনে স্বামীর ব্যাপারে অথবা স্ত্রীর ব্যাপারে সন্দেহের উদ্রেক হয় আপনারা বসেন খুব সুন্দর পরিবেশে পরে আপনার মনের কথাটা সুন্দর করে খুলে বলেন খুলে আলোচনা করে নিজেরা বসে সেটা ফসলা করে নেন তার কারণ যদি আপনারা নিজেরা নিজেদের সমাধান না করতে পারেন সাধারণত শয়তান হয় তৃতীয় ব্যক্তি যা আপনাদের ভিতরে আসে ঠিক সমস্যা বা চতুর্থ পক্ষ এসে স্বামী স্ত্রীর সম্পর্ক ফয়সলা করা কিন্তু আসলেই কঠিন হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু অনেক সহজ আপনার স্বামী একটা কাজ করে আপনি সেটা পছন্দ করেন না আপনি ধৈর্য ধরেন কারণ আপনার স্বামী অবশ্যই একজন অ্যানিমাল না একটা প্রাণী না তিনি একজন মানুষ তার যদি পাঁচটা দোষ থাকে তাহলে আরো পঁচানব্বইটা ভালো গুণ আছে আমি আমার ভাইদেরকে বলবো। আপনার স্ত্রীর দুই চারটে দোষ যদি আপনার চোখে ধরা পড়ে তার যদি কোনো গুণ আপনার চোখে না ধরা পড়ে আপনি একটু চোখটা খুলে দেখুন অবশ্যই তার ভিতরে আরো পঞ্চাশ ষাটটা ভালো গুণ আছে ৫০ ষাটটা ভালো গুণ দেখে চার পাঁচটা দোষ কি ভুলে যাওয়া যায় না চার পাঁচটা দোষ কি চেপে যাওয়া যায় না আল্লাহ পাক বলেছেন যে যারা কারোর দোষকে গোপন করে দোষকে মাফ করে আল্লাহ তাদের ভালোবাসেন এবং কেয়ামতের মানে তাদের গুনাহ মাফ করে দেন আর এটা যদি করতে হয় তাহলে একজন স্ত্রীর স্বামী হবেন প্রথম ব্যক্তি যিনি ক্ষমার উপযুক্ত স্বামী যদি ঠিক একইভাবে মনে করেন এই স্ত্রী হলো আমার স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে তো সেই স্ত্রী আমারই আমি যদি তাকে মাফ করে দিই তাহলে যেন আমাকে মাফ করে দিলাম সমাজ ভাই বোনেরা আজকাল আমরা এই আধুনিক সমাজে খুব বেশি স্বার্থপর আমরা সবসময় নিতেই চাই বেশি দিতে চাই কম প্রত্যেকে আমরা স্বামী স্ত্রীর কাছে কামনা করেন অনেক বেশি নিজে কি করেন তার হিসাব নেন না কিন্তু স্ত্রী কি করেন তার পাই পায় করে হিসাব নিতে চান ঠিক তাদ্রূপ অনেক স্ত্রী হয়তো এরকম থাকতে পারেন নিজে কি করেন সেটা খোঁজ নেন না কিন্তু তার স্বামী কি করছেন সেটা পাই পায়ে করে বুঝে নিতে চান যদি আমরা এইভাবে একে অপরকে ধরাধরি করি তাহলে কিন্তু কোনোদিন স্বামী স্ত্রী এই জীবন সুন্দর হবে না আর আমি আগে বলেছি একটা পরিবার যদি সুন্দর না হয় একটা পরিবারে যদি ঝগড়া লাগে তাহলে পুরো সমাজ কিন্তু এর ধারা প্রভাবিত হয় আজকে মুসলিম সমাজ যদি আমরা দেখি তাহলে দেখি অধিকাংশ পরিবারে নানা রকম বিদ্রোহ কলহ লেগে আছে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন কারণে প্রথম কারণ হচ্ছে যে বিবাহের সম্পর্কটা কেমন হওয়া দরকার ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এ ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে বিবাহ ভাঙলে যে আমাদের কি ক্ষতি হতে পারে এটা আমরা বিবেচনা না করার কারণে কি করে একটা সুখী সংসার মেনটেন করতে হয় এ ব্যাপারে আমাদের শিক্ষা না থাকার কারণে আর হয়েছে মিডিয়ার প্রভাবে আমরা প্রত্যেকে কিন্তু গ্রিডি এবং হয়ে গিয়েছি আমি যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকে পেতে চাই আমরা দিতে চাই কম সময় তো ভাই বোনেরা আমরা যখনই দেখব যে আমার অপর পাশ খারাপ তখন কিন্তু নিজের যে দোষগুলো আছে সে দোষগুলোর দিকে আমরা তা সময় পায় না যে যত অন্যের দোষ দেখে সে তত বেশি নিজের দোষ ভুলে যায় আমি আবার বলি যিনি যত অন্যের দোষ দেখেন অন্যের দোষ খুঁজে বেড়ান তিনি তত বেশি নিজের দোষ ভুলে যান স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে একটা রোমান্টিক সম্পর্ক এটা একটা আবেগের সম্পর্ক যেখানে স্বামী খুশি হবে যেখানে তার আবেগ ভালো থাকবে স্ত্রীর সেই কাজটা করা দরকার সেটা কথাই হোক কাজে হোক যদি আপনার স্ত্রীর কোনো আত্মীয় স্বজন সমস্যায় পড়ে তাদের যদি টাকা পয়সা দরকার হয় আপনি আপনার স্ত্রীর হাতে টাকা দিন তাহলে আপনার স্ত্রী তার আত্মীয়দেরকে টাকা দিবে এতে করে আপনার স্ত্রীর সম্মান বাড়বে আপনি কি মনে করেন না যে আপনি যেহেতু সম্মানিত হতে চান আপনার স্ত্রীও সম্মানিত হোক আপনার স্ত্রীর সম্মান যেন রক্ষা হয় সে দায়িত্ব আপনার ঠিক তদ্রুপ একজন স্ত্রীরও মনে করা উচিত যে স্বামী তিনি সম্মানিত হন তার স্বামীর সম্মান রক্ষা হয় এমন কাজ তার করা উচিত অনেক সময় দেখা যায় অনেক স্বামী তাদের পিতামাতার মাতার ফ্যামিলি তাদেরকে সাহায্য করেন স্ত্রীও তাতে আপত্তি করেন এবং তাকে বলেন যে তোমার সংসারে থেকে আমি এত কষ্ট করি আর এই টাকাগুলো তুমি সব এদেরকে ওদেরকে দিয়ে দাও কিন্তু স্ত্রী জানেন না যে আত্মীয় স্বজনের খবর নেওয়া ইসলামে ফরজ ইসলামের কর্তব্য রসুল্লা সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের খবর নিয়েছেন এবং আমাদেরকেও আত্মীয় স্বজনের খবর নিতে বলেছেন তাদেরকে সাহায্য করতে বলেছেন স্বামী যদি তার আত্মীয় স্বজনকে খবর নিয়ে থাকে তাদেরকে সাহায্য করে থাকে তিনি অনৈতিক কিছুই করেন নাই আপনি এই সংসারে টাকা বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করেছেন এবং আপনার টাকা দিয়েই স্বামী তার আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করছে স্বামী একটা ভালো কাজ করছে আপনাকে প্রাউড ফিল করা উচিত এবং আপনার বলা উচিত আপনার স্যাক্রিফাইসের কারণেই আপনার স্বামী সেটা করতে পেরেছে ঠিক এভাবে দুই পক্ষই যদি আমরা একে অপরকে বুঝার চেষ্টা করি এবং একে অপরকে সম্মান করি এবং একে অপরের সম্মানকে উপর উঠানোর চেষ্টা করি এবং একে অপরের সম্মান কীভাবে বৃদ্ধি হয় সেই চেষ্টা করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের সাংসারিক জীবনের অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায় সমস্ত ভাই বোনেরা আপনার আশেপাশে যত পারিবারিক কলহ দেখবেন এগুলো সূত্রপাত কিন্তু হয়েছে ছোট্ট ইস্যু থেকে এটা একটা বীজের মতো যখনই স্বামী স্ত্রীর ভিতরে এই রকম বিভেদ বা কলহের সূত্রপাত হয় সেটা প্রথম থেকেই মিটিয়ে নেওয়া উচিত কারণ এই সন্দেহ বা কলহের বীজ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু শয়তান এটাকে আলো পানি মাটি দিয়ে আরো বড় করে ফেলে সুতরাং ভাই বোনেরা আসুন আমাদের নিজেদের জীবনকে শান্তিময় করার জন্য, আমাদের পরিবারকে শান্তিময় করার জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শান্তিময় করার জন্য আমাদের সমাজকে শান্তিময় করার জন্যে আমাদের এই পুরো মুসলমান উম্মাকে শান্তিময় করার জন্যে আমাদের দুনিয়াকে শান্তিময় করার জন্যে এবং আমাদের আখেরাতকে শান্তিনিময় করার জন্যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ককে সুন্দর করে তুলি কারণ এর ভিতরেই আমাদের দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ নিহিত পাক আমাদের সবাইকে সুখী করুন আমিনা আনিলাম রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক कैक फोटा पानी एकजुर् तृष्णा मेटाते हाथ मानुषर मुखे हसीि फोटाते खाते दाओ ना दा दा देना देव ना दे कौो सामान्यार होते महामूल्यवान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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আল্রায়ন ব্যাংকোট ব্যাংক বিআইসি কোড আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जीरो डबल वन थ्री टू थ्री जिरो वन इो अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो डॉलर अकाउंट नंबर जीरो डबल वन थ्री टू थ्री